আসসালামু আলাইকুম রহমতুল্লাবকা যে একজন জানতে চাইছেন যে ঈদর নামাজের উপলক্ষে আমরা সমাজও যে সিস্টেম প্রচলন করা আছে এটাকে ইসলামসম্মত কিনা না আমরা সমাজে আমরা ঈদের ব্যাপারে যে আনুষ্ঠানিকতা আমরা দেখি যে ঈদের নামাজও যখন মানুষ আমরা যাই তখন যাওয়ার সময় দেখা যায় যে আমরা ইসলামের শুনলাম দিয়া দিয়া ইহাম এইভাবে ঈদর নামাজও থকবির দিয়া যাইতা এক রাস্তা দিয়া যাইতা অন্য রাস্তা দিয়ে ফিরিয়া আইতা এটা লেগে ঈদর নাম অনুষ্ঠানে যাওয়ার পদ্ধতি ঈদের মাঠ যাওয়ার ফলে ঈদর মাঠ কোন আলা সালাতের পূর্বে কোনো আলোচনাও নাই কোনো কোনো বক্তব্য দেওয়া নাই কোনো নামাজ নাই ঈদের মাঠ গিয়া আপনি সর্বপ্রথম ওই লোকিত যাইতা গিয়া সবে তকবির দিতা সবে সম্মিলিত সম্মিলিতও না ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে সবে তকবির দিতে থাকতাম আর ঈদর নামাজ ওইব ফয়লা তার ফলে নামাজের ফলে খুতবাও হইব আর খুতবার মধ্যেই খুতবার দুইটা অংশ থাকবো একটা অংশ থাকব নাসিহা আর শেষের অংশে থাকব এলিয়া আহ দা অনেকেই জুম্মার খুঁতবার লগে কিয়াশ করিয়া ঈদের নামাজের দুইটা খুঁতবা দেন লাভ আস কোনো অসুবিধা নাই ঈদের নামাজে দুইটা কুটবাদিলে তবে সুন্নৈলিয়া বা রসদাল্লা ইসলাম থেকে প্রমাণিত হয় না যে দুইটা কুটবাদি চলছে কারণ ঈদের নামাজও মাঠ কোনো আলাদা যে আমাদের দেশের জেলা মেম্বর একটা লইগিয়া যায়নি কোনো মেম্বরের ব্যবস্থা আছে না যে একটা কুটবাদিয়েও ঈদের নামাজ এগুলো শেষিত এই একটা কুদবের মধ্যে দুইটা অংশ থাকতো প্রথম অংশ নাসিহাত এবং শেষের দুয়া করা থাকতো কিন্তু আমরা সমাজে যেটা হয় যে আমরা দেখা যায় যে ঈদের মাঠ ফয়লা গিয়া দেখবো আপনি বয়ান দীরা আলোচনা করবা যে আতলিয়া শব্দে লইয়া এইভাবে রসসল্লাহর ইসলামে আতলিয়া সবরে লইয়া দোয়া করছেন না খুদবার মাঝে দোয়া করছেন সাহাবাইকার আমিন আমিন হইয়া এই দোয়ার অংশগ্রহণ করছেন ইভেন কি মহিলারা অংশগ্রহণ করছেন এবং রসদুল্লাহ ইসলামে এইরকম আছে যে এই ক্ষুদার ফোরে তাই মহিলা হলোরখান তার আবার দিতা গিয়া হন গিয়া তারা নসিয়া দিতা এবং আমরা মহিলা সাহাবি হলে তারা কিতামতা তার গলার অলঙ্কার আদি তারা দান করতা রসমদল্লা ইসলামর খাসো এইভাবে রসলাইস্লামর সুন্নাভিত্তিক যে ইদর আনুষ্ঠানিকতা আসিল ঈদের সালাদ আসিল আমরা ওইভাবে আমরা ফিরিয়ে দিতে হইব আমরা ওইভাবে আদা করতে হইব যে আমরা সমাজের আগে বয়ান শেষে লম্বা দুয়া সব লইয়া এইটা রসদস্লাম থেকে প্রমাণিত নাই আল্লাহ সুহান তালায় আমার এই বুঝার তফিক দানবীনা মোহাম্মদ ওয়ালিম